সহি বুখারী প্রথম খণ্ড ইমান অধ্যায়ে হাদিস সংখ্যা বারো কি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 সম্মানিত ভাই বোনেরা আমরা আমাদের আলোচনা করছি ধারাবাহিক আলোচনাকে আল্লাহ সুভায়ন হুয়া স্পেসিফিক ইনস্ট্রাকশন দিচ্ছেন আর সে সম্পর্কে আমাদের আজকের আলোচনা দেখি আল্লাহ সুহায়ন কি বলছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنَاتِ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 নবীন হল কুয়াল আত রহন ও মিনু কমিম আলিক বনতিমিক বনতিম থিক ও বনতি খাওয়নতি কলতিহর ওমর উমিনতন ও নবী ইন অর مِنْ কিন্দু নি ই হচ্ছে হে ওইসব লোকেরা তোমরা যারা ইমান এনেছো যখন তোমরা मोमिन महिला विवाह करो औरपर तक तलाक दिए दाओ तशा हार आगे तेजत पालन करार बाध्य बाधकता नहीं तेजी तुम्हारा स्त्री हिसेबा रखोता रखे और जो स्त्री थे ते बताओ सूंदर भावे दिव हे नबी निश्चय আমি আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছি আপনার স্ত্রীদেরকে ওই সব স্ত্রী যাদেরকে আপনি তাদের মহরানা দান করেছেন আর আপনার অধীনস্থ যারা রয়েছে আপনার ডান হাত যাদের মালিক হয়েছে আর এদের মধ্যে অনেককে আপনি গণিমত হিসেবে পেয়েছেন আর সাথে সাথে আল্লাহ আপনার জন্য হালাল করছেন আপনার চাচার মেয়েরা অথবা আপনার ফুফুর মেয়েদেরকে অথবা আপনার খালার মেয়েদেরকে অথবা মামার মেয়েদেরকে ওই সব মহিলারা যারা আপনার সঙ্গে হিজড়ত করেছে আর যদি কোনো নির্দিষ্ট মহিলা নবীর জন্য হেবা করে দেয় উৎসর্গ করে দেয় আর নবী যদি তাকে বিবাহ করতে চান তাহলে কোনো অসুবিধা নাই আর এই বিবাহের নিয়ম শুধুমাত্র নবীর জন্য মমিনদের অন্য কারো জন্য এই নিয়ম নয় আর নিশ্চয়ই আমি আল্লাহ জানি যে তাদের স্ত্রীদের ব্যাপারে। আমি আল্লাহ কি তাদের নির্ধারণ করেছি আর তোমাদের ডাইন হাজার মালিক হয়েছে সে ব্যাপারেও যাতে করে আপনার জন্য কোনো কঠিন্য না থাকে আর নিশ্চয়ই আল্লাহ সুফান তিনি গফুরুর রহিম তিনি মানুষের गोणा के माफ कर दें अत्यंत मेहरबान सम्मानित दर्शक भाई बोन जीवन पारिवारिक जीवन एक अत्यंत ता गुरुतपूर्ण जीवन फैमिली लाइफ इज वेरि वेरि इम्पोर्टेंट लाइफ फैमिली लाइफर फाउंडेशन ही हम हजबैंड वाइफर रिलेशन हजबैंड वाइफर रिलेशन जेटा रिलेशन जो ठीक ना था তাহলে আল্লাহ সুফান হুয়া তাহাল আর এই দুনিয়াতে দুনিয়ার নিয়ম কানুন ঠিক থাকবে না সেজন্য ম্যারিজ বিবাহটা হলো এই যে ফ্যামিলির নামক যে ইনস্টিটিউশন ইনস্টিটিউশনের ফাউন্ডেশনই হলো ম্যারিজ এটা হলো ফাউন্ডেশন স্টোন আল্লাহ সুফান হুয়া তাল এই ম্যারিজকে কম্পলসারি করেছেন এই ম্যারিজের মধ্য দিয়েই মানুষের জীবন সুন্দর হয় এবং মনে রাখবেন First ever marriage happened in Jannah, in Paradise. Allah Ta'ala, That was the first ever marriage happened in the history of human civilization. As the children of Adam and Eve, It's our responsibility to get married. It's our responsibility to get married. does not matter apni muslim non muslim apni hindu apni sikh apni you believe in any religion don't believe in anything every single one of us we go back to the same origin ar allah taala same origin theke amader allah একজন নারী এবং একজন পুরুষ থেকে একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি আর সুরাত শুরুতে আল্লাহ বলছেন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 আর এই দুইজন থেকে অনেক অনেক নারী এবং পুরুষকে আল্লাহ সৃষ্টি করলেন সুহান তাহলে আদম এবং হাওয়া আলহিমকে আল্লাহ রব আিন চাইলে বিবাহ সাড়া এমনি লিভ টুগেদারের জন্য রেখে দিতে পারতেন আজকাল যেমন অনেক ইয়াং মডার্ন আমাদের এডুকেটেড প্রফেশনালরা থিং করে এই ওয়েতে এটা টোটালি একটা রং ওয়ে অফ থিঙ্কিং ইউল বি রিগ্রেট ইং এন্ড অব ইউর লাইফ তাহলে আদম আলিয়া সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন যখন জান্নাতের সৃষ্টি করলেন হি ওয়াজ ফিলিং লোনলি তিনি একাকৃত্ব বোধ করছিলেন একাকিত্ব ভুগছিলেন তিনি লনলি ফিল করছিলেন তখন আল্লাহ সু করার জন্য আল্লাহ যে নিয়ম করে দেন এই নিয়মের মধ্যেই হলো মানুষের সফলতা কারণ আল্লাহ আমাদের জীবনের কোনটা ভালো কোনটা মন্দ এটা আল্লাহ জানেন কারণ আমরা হলাম আল্লাহ সৃষ্টি যে মেশিন বানায় ইঞ্জিনিয়ার মন্দ কোথায় কিভাবে তিনি এঁকেছেন এটা আল্লাহ যেহেতু আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির কারণে রব আিন আল্লাহ তাল জানা আছে যে আল্লাহআ আমাদের জন্য কি ভালো হবে আমাদের জন্য কি মন্দ হবে সেজন্য আল্লাহ রবাহ আলমিন এই বিবাহের নিয়মটাকে করে দিয়েছেন আর এই বিবাহের নিয়মটাকে আল্লাহ রাহ আলমিনসারি করে দিয়েছেন আর কম্পলসারি করে দেওয়ার কারণেই আল্লাহ সবহান হুয়া তালা দেখেন এই আয়াতের মধ্যে নাকাহত হ্যা ইমানেরা যারিজ থাকছে না ম্যারিজ ইস গোয়িং এ নিকাহ ইজ গোয়িং এ ওয়ে এবং মানুষের ফ্রি মিক্সিং এর কারণে মানুষ বিভিন্ন মানব সভ্যতায় হুমকির মুখে লোকজন আজকাল বিয়ে করতে চায় না कारण विरकार शारिक प्रयोजन के मिटाई फैलतेड्स मत मारक डिजिजा समाजे आससे नान अवक्षये नानसुविधार मध्य मानूष पड़े सम्मानित भाईरा आल्ला मैरिज इंस्टीट्यूशन केज दिए जान चारित्रिक भलो थी शारीरिक भलो भावे थी এবং আমরা যেন আমাদের সমাজটাকেও ভালো রাখি সেজন্য আল্লাহ হায়না ম্যারিজ ইনস্টিটিউশন আমাদেরকে দিয়েছেন আমরা সম্পর্কে আরো বিস্তারিত কথা বলবো। এর মধ্যে সময় হলো আমাদের খানিক খানিকক্ষণের বিরতিতে যাওয়ার আমরা খানিক খানিক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার আপনাদের সবার সাথে দেখা হবে ইন টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক উইল বি ব্যাক ভেরি ভেরি সুন ম্যারেজ ও ডিভোর্স সল্যুশন ও প্রবন ওপ্শ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 देख अर्धांगी ना तंगी प्रति रविवार रे सात पुन सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल है এক মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে খেয়ানত করেছেন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 स्वागत আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম সম্পর্কে আল্লাহ সে সম্পর্কে আমরা কথা বলছিলাম এবং এ কথা আমরা বলেছি দ্য প্রথম মানুষ আদম এবং প্রথম মানবী হাওয়া আলহালাম দুইজনকে আল্লাহ রবাহ আলমিন বিয়ে ছাড়া রাখেন নাই আমাদের মা এবং বাবার বিয়ের ব্যবস্থা করেছেন এবং আমরা আদম এবং হাওয়ার সন্তান হিসেবে আমরা আমাদেরকে বিয়ে শি করতে হবে বিয়ে শি না করলে আল্লাহ তহ আমাদের উপরে তিনি রাগন্ হয়ে যান অ খুশি হয়ে যান আর যারা বিবাহ করে আল্লাহ তহ তাদের উপরে খুশি হন সেজন্যই যখন বিবাহ হয় আপনারা বিবাহের খুদবার মধ্যে খেয়াল করবেন আমরা তো আর খোদ্বার শুনিও না মিউজিক এত জোরে জোরে বাজে খোদ্বার কে শুনে এমন অবস্থা হয়ে যায় রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের হাদিস আন্নিকা মিন সুনি তোমাদের মধ্যে যার পক্ষে সম্ভব তাহলে সে যেন রোজা রাখে তাহলে তাকে রোজা রাখতে হবে রোজা রাখলে কি হবে মানিস তুমুল এসেছে হাদিসের মধ্যে তাহলে কি হবে বিয়ে করলে পরে নিম্নগামী করে রাখবে আছে রোজা রাখে রোজা রেখে কি করবে যা তাহলে সে তার হেলথ কন্ট্রোল করতে পারবে তার ডিজায়ার কন্ট্রোল করতে পারবে الودود যে সব ফ্যামিলির মেয়েরা মায়েরা অধিক সন্তান জন্ম দেয় ফি মুির মা কারণ কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের সংখ্যা বেশি হলে रोग ढुकेत्य सन्तान चतुर्थ सन्तान पंचम सतान ष्ठ सन्तान सप्तम अष्टम सन्तान अपनारा बाबा जो चिंता करतर जन्म चिंता की, की देखें ट कर घर सन्तान हमले पैसा लुकअार करते शुक्नो चोखे देखे আর একটা হয়েছে ওটা ঠিক মতো হাঁটে না আর একটা হয়েছে আমাদের জন্য জায়জ হয় না কারণ আপনার যদি পাঁচটা সন্তান হয় প্রত্যেকেই প্রফেশনাল হলে হিউম্যান বিটি না তো তারা তো অ্যাসেট এটা হিউম্যান রিসোর্স সেই হিসেবে আপনারা নিজেদের সন্তান বেশি হোক এবং প্রত্যেকে প্রতিষ্ঠিত হোক প্রত্যেকে আল্লাহর এবাদাত করুক এবং প্রত্যেকের সব আপনি মা বাবা হিসেবে পাবেন কাজেই সন্তানদেরকে ঠেকাবেন না আর ছেলে মেয়েদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিয়ের ব্যবস্থা করবেন কারণ যদি তারা বিয়ে দেরিতে করার কারণে এমন অবস্থা হয় যে তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় তার দায় দায়িত্ব কিন্তু মা বাবার উপরে আসবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা কোনো ছেলে অথবা মেয়ের দিনের ব্যাপারে রাজি হয়ে যাও আর তাকে পছন্দ করে ফেলাও তাহলে আর না ফিল বিয়ে সিন ফাসাদুন কাবির তাহলে জমিনের মধ্যে বিপর্যয় হবে এবং ফাসাদ হবে এখানের মধ্যে কোনো সলাহে থাকবে না আমাদের সমাজে আজ ভালো কিছু নাই সব আমাদের যুবকরা চরিত্র হারিয়ে ফেলেছে যুবতীরা সতীত্ব হারিয়ে ফেলছে এবং সমাজটা একদম অধোপতনের তলে তলিয়ে যাচ্ছে আমরা আজ অধোপতনের দিকে চলে যাচ্ছি সেজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তাদের বয়স হলে সময় মতন তাদেরকে বিবাহ করাতে হবে বয়স হলে তাদেরকে আমরা বিবাহ করানোর মধ্য দিয়ে চরিত্রকে রক্ষা করতে হবে তাদের মধ্য দিয়ে সৎ সন্তান আসবে এবং দেখেন আল্লা জিন আর মানুষকে এবাদত ছাড়া কোনো কাজে সৃষ্টি করেন নাই আপনি যদি চান আপনার বংশের মধ্যে আল্লাহ এবাদত চালু থাকুক কন্টিনিউ থাকুক তাহলে আপনার ফ্যামিলির মধ্যে চালু থাকবে যদি বিয়েই না করেন এখানে সেখানে যদি স্বাস্থ্য নষ্ট করে আসেন আর আপনার যদি কোনো ফ্যামিলি না থাকে তাহলে একসময় আপনি ডিগ্রেট করবেন আফসুস করবেন কিন্তু তাতে কোনো ফায়দা হবে না चाकर इश्लासपरियस देखिए चाक्री छा वि সেখানে আল্লাহ আপনাকে দিলে আপনার অসুবিধা কোথায় সেজন্য আপনি যদি এখনো বিয়ে শি না করে থাকেন আপনি বিয়ে করে ফেলেন আর যে সমস্ত বোনরা আপনার মনে করতেছেন যে না আর বিয়ে কিছুদিন পরে করব পরে করব আর পড়ি আর পড়ি পড়তে পড়তে আর বিয়ে করতে হবে না এই জন্য বিয়ে করে ফেলি আর আমরা বিয়ে শাদি করার পরে আপনি আপনার লেখাপড়াকে কন্টিনিউ করেন আমি কোনো অবস্থাতেই মা লেখাপড়ার বিপক্ষে না আমি সবসময় মা বোনদের লেখাপড়ার পক্ষে কারণ মা লেখাপড়া জানলে পুরো একটা জাতিকে তারা শিক্ষিত করে তুলতে পারবেন शिक्षित हन पुरो एक शिक्षित है जो युवक युवत अबिवाहित मानुष्ट टिवशन पर्दार सामने आपनारा प्रत्येके सहस करें आल्लासे दुआ करें विवाह करें आल्ला देखें चरित्र भलो रखकाम আপনি বিয়ে শি করবেন আল্লাহআ আপনার জন্য ওয়ে আউট বের করে দিবেন ইনশা আল্লাহ আপনার কোন অসুবিধা এতে হবে না আর এই প্রসঙ্গে আর কথা বলে রাখি বিবাহের আগে আমাদের ইমেইল ইমেইলের মাধ্যমে হোক অথবা চিঠির মাধ্যমে হোক যেই যোগাযোগই আপনি আমি করি না কেন এটা হারাম হারাম হারাম রিলেশন বিফোর ম্যারিজ বিটুইন মেইল অ্যান্ড ফিমেল হারাম হারাম যদি একজন পুরুষ এবং একজন নারী কোনো জায়গাতে একত্রিত হয় তাহলে শয়তান তাদের থার্ড পার্সন হয়ে যায় শয়তান থার্ড পার্সন হয়ে গেলে তখন কি হওয়ার তা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। আপনি আপনার নিজেকে হেফাজত করেন কারোর সঙ্গে যোগাযোগ করেন না আল্লাহ আপনি মেয়ে হলে ভালো হাজবেন্ড আল্লাহ আপনাকে আপনি হলে আপনাকে মিলাবে। আপনি যদি বিয়ের আগে অন্য মেয়ের সঙ্গে যোগাযোগ করেন তা বিয়ে করে যেটা পাবেন সম্ভাবনা বেশি যে ওই রকম খারাপ একটাই পাবেন কারণ আল্লাহর কথা হলো আল হাবিস হাবিস হবিজ পুরুষের জন্য হবিজ মহিলা আর আল হাবিস আল এল আর যদি পুরুষরা কেসারা ভালো নিজেকে হেফাজত করেন বিবাহ পর্যন্ত সবর করেন ভালো স্ত্রী আল্লাহ মিলাবেন ভালো স্বামী আল্লাহ মিলাবেন আর বিবাহের আগে যেন আমরা বয়ফ্রেন্ড গার্ল লিভ টুগেদার এই সমস্ত যে শয়তানি টার্ম বের হয়েছে এ সমস্ত শেতানি টার্মের দিকে আমরা কোন অবস্থাতেই আমরা যেন না যাই আমরা এই আয়াতের ডিসকাশন কন্টিনিউ করবো কারণ বিবাহের পরে এসেছে সেই তালাকের প্রসঙ্গ আল্লাহ ততক্ষণ আপনাদেরকে ভালো রাখুন আপনারা সুস্থ থাকেন আগামী এপিসোডে আবারও আপনাদের সবার সঙ্গে দেখা হবে ইনশাল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 তিনি বলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকার জান্ন রাস্তা দিয়ে তোরা সবাই মিলে ইমান আল্লাহ আল্লাহর প্রতি তার রসৌলের প্রতি समस्त विश्व रहमत बनिए पाठाले शांति दूध प्रति सोमवार शनिवार सन्धार साढ़े पांच ट्रचार सकाल छंगे पीट टी